চার পর্বের দার্সের এটি তৃতীয় পর্ব এই পর্বে থাকছে সুনার আলোকে খিলাফত যুগ খিলাফতাহিদদের কুরবানি দাওলার পক্ষ থেকে ঘোষিত খিলাফত কি প্রকৃত খিলাফত আর একে বায়াত দেওয়া কি আমাদের উপর বাজি से सम्बन्धी विस्तृत आलोचना एतराकछे वायत वाजिब नहोर कारण समूहर मद्धे तीनटी कारणर आलोचना अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुह व अलैकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुह अल्लाहुम्मा लका अलहमदु कुल्लुह व लका अश-शुक्रु कुल्लुह व इलैका इरजाउल अमरु कुल्लुह अलानियतुहू व सिरुहू फहलु नंत तहमद वहलु नंत तस्तद वहलु नंत तुता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 আমরা আমাদের গত মজলিসে আলোচনা করেছিলাম খেলাফার উপর খেলাফা কি খেলাফার উদ্দেশ্য কি খেলাফা নির্বাচন পদ্ধতি কারা খলিফা নির্বাচন করবেন খলিফা হওয়ার জন্য শর্ত খলিফার দায়িত্ব জনগণের হকুক এ সমস্ত বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব ইরাকের মুজাহিদ তথা দাউলার পক্ষ থেকে খেলাফত ঘোষণা দেয়া হয়েছে এটা কি খিলাফত আলমাজি নুবুয়া কি খিলাফত আলমাজি নুবুয়া নয় এই খেলাফতের হাতে আমাদের উপর কি না যদি কেউ দেয় সে গুণাগার হবে কি হবে না এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করব। কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ে এবং অনেক ভাই এই প্রশ্নগুলো করে থাকেন ইনশাল্লাহ আল্লাহ তাহালা যদি তৌফিক দেন আজকে ইনশাল্লাহ আমরা এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ সর্বপ্রথম যে বিষয়টা আমাদের জানা দরকার যুগ সম্পর্কে যদি আমরা জানি যে খেলাফা কিভাবে হবে এটার দিকে তাকায় রাসুল্লাহ সাল আলী ও বলেছেন তাকুন ثم يرفعها إذا شاء الله أن يرفعها ثم تكون مللك عضل ف يكون مع شاء الله ان يكون ثم يرفعها إذاشان يرفعها ثم تكون مللك جبرية فتكون ما شاء الله تتكون ثم يرفعها إذاشان يرفها ثم تكون خلافة على منها جنبة رس الله ص الله عليه السلام يحدس المذب ل تكون النبوة فيكم ع شاء الله تتكون ثم يرفعها إذاشان يرفعها ثمدر المدده. যতদিন থাকার আল্লাহ তালা চান ততদিন থাকবে অতঃপর আল্লাহ তালা যখন ইচ্ছা করেন তা তুলে নিবেন সুম্বা তাকুন খিলাফত আল্লাহাজ অতপর যতদিন খিলাফত আল্লাহাজি নবুয়া আল্লাহ তালা চান থাকবে অতঃপর আল্লাহ তালা যখন ইচ্ছা করেন তখন তা তুলে নিবেন সুম্বা তাকুন মূলকান অতঃপর আসবে অন্যায় শাসন আল্লাহদিন অতপর আসবে প্রতাপশালী জালিমের শাসন আল্লাহ এরফাহা অতপর আল্লাহ তালা এই শাসন যতদিন চান ততদিন তা থাকবে অতঃপর আল্লাহ যখন ইচ্ছা করেন তখন তা তুলে নিবেন শাসন অতঃপর আবার ফিরে আসবে নুবুয়ের আদলে খিলাফত হাদিসটি প্রস্তাদে আহমদে হাদিস আঠারো হাজার চারশো তিরিশ সনদ সাহি রসুল্লাহ থেকে অপর একটি হাদিস বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আউয়ালু হাদাল আমর নুবুওয়াতুন রাহমাতুন সুম্মা ইয়াকুনু খিলাফাতুন রাহমাতুন সুম্মা ইয়াকুনু মুলকান রাহমাতান সুম্মা ইয়তাকাদুমুন আলাইহি তাকাদুমুল হুমুর ফা আলাইকুম বিল জিহাদ ফা ইন আফসাল জিহাদিকুম ই RGBাত ওয়া ইন আফসাল রিবাতিকুম আসকালান রাসুল্লাহ সাল আলু সাল্লাম ইহাদ মধ্যে বলেছেন যে এই দিনের প্রথম ভাগটা থাকবে আসবে রাজত্ব রহমত এই রাজত্ব রহমতের পর কি আসবে অতঃ পর এই শাসন ব্যবস্থার উপর জনগণ এই অবস্থা হবে তখন তোমাদের উপর আবশ্যক হলো কি করা জিহাদ করা রিবাত আর নিশ্চয় তোমাদের সর্ব উত্তম জিহাদ হলো আর রিবাত কি করা রক্ষা করা মুসলিমদের আর তোমাদের সর্বোত্তম দুশো সত্তর সান যদি আমরা রাসুল্লাহ সাল্লামের উপরোক্ত দু হাদিস সমন্বয় করি তাহলে আমরা যে চিত্রটা পাই সর্বপ্রথম ছিল নুবুয় নুবুত রহমত যেটা রসুল্লাহ বলেছেন পৃথিবী থেকে চলে গেছেন এরপর আসছে কি খেলাফত আলহাম মিনহাজিনুবুয়া খিলাফত আলহামাজিনুবুয়া কতদিন থাকবে রাসুল্লাহ সাল্লাম বলেছেন সাফিনা আমার উম্মতের মধ্যে থাকবে খেলাফত থাকবে ত্রিশ বছর অতঃপর আসবে রাজত্ব রসুল্লাহ বললেন খেলাফত থাকবে এই উম্মতের মাঝে কতদিন বছর অতঃপর আসবে রাজত্ব তো রাসুল উল্লাহ সালাম এই হাদিসটি এসেছে মুস্তি আহমদ ইমাম করেছেন বুঝতে পারলাম যে সময়ে কাল কতদিন ছিল ত্রিশ বছর দেখা যায় যে আবু বক রাহু আনহু আমি রদিয়ালু আনহু এবং হাসান রাজু আনহু এর শাসনকাল এই সব মিলালে হয় কত বছর তিরিশ বছর সুতরাং ছিল কারণে ছিলেন তারপরে কি হয়ে গেছে তিরিশ বছর পূর্ণাঙ্গ হয়ে গেছে রাসুল্লাহের পর ইমাম ইবনু আবিলেন খেলাফাত আমার 10 سنين ونصفا وخلافه عثمان 12 سنه وخلافه علي اربع سنين و36 شهر وخلافه الحسن 6 اشهر همام ابن ابي العيز الحنافي رحمه الله واللئن اوكو رضي الله عنه الخلافه ছিল 2 বছর 3 মাস عمر رضي الله عنه الخلافه ছিল 10 বছর 10.5 عثمان رضي الله عنه الخلافه ছিল আলী রাহু খেলাফত ছিল বছর মাস ছিল্লাহ আনহুর খেলাফত ছিল ছয় মাস দেখা যায় সর্বমোট হয় কতদিন তিরিশ বছর কারণ হাসান রাজিউল্লাহু আনহু তম হিজড়ির রবিউল আউ্য়াল মাসে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 শাসনকাল পর্যন্ত ছিল কি তার কিতাব বেদায় নেহার মধ্যে আট নম্বর খন্ডের সতেরো নম্বর পৃষ্ঠের মধ্যে উল্লেখ করেন الحديث الذي أوردناه في دلائل النبوة من رسول رسول الله عليه ثم তিনি বলতেছেন যে হাসন আনহ শাসন কাল যে খিলাফত কাল ছিল এর প্রমাণ হচ্ছে যে হাদিসটা কি হয়েছে বর্ণিত হয়েছে রাসুল্লাহামের সেই হাদিস্লামের গোলাম সাফিনা থেকে যে হাদিস টি বর্ণিত রাসুল্লাহ বলেছেন যে আমার পর খেলাফত থাকবে উমতের মাঝে কত বছর ত্রিশ বছর অতপর আসবে রাজত্ব আর এই ত্রিশ বছর পূর্ণ হয় হাসান নদী খেলাফতকাল পর্যন্ত আলী তাহলে আমরা বুঝতে পারলাম যে হাসান বিন আলী রাহু আনহু এর শাসনকাল পর্যন্ত ছিল কি যে খেলাফত আল্লাহ মিনহাজিন নুবুয়ার পরে আসবে কি মুলকান মুলকান ও রাহমেতান অর্থাৎ রাজত্ব কি আসবে রহমত আসবে সুতরাং মহাবিয়ার রদুল্লাহ আনহু এবং আহ বিন আজিজ একমত পোষণ করেছেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম শাসক রাজা বাচ্চা ফাইন্নাল আর বা তার পূর্বের চারজন ছিল কি ছিল রাজত্ব রহমত কামাফিল হাদিস যেমনটি হাদিসের মধ্যে এসেছে এমনি ভাবে ইমাম ইবনু আবিলাফি রহমান ও আউবু মুলুক ইল মুসলিম হাক্কান অতঃপর তিনি কি হয়েছেন হক ইমাম এবং সত্য ইমাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন খন্ড দুই পৃষ্ঠানম্বর তিনশো দুই তাহলে আমরা বুঝতে পারলাম যে সর্বপ্রথম ছিল কি খেলাফত খেলাফত তারপর রাজত্ব এর পর যদি আমরা অন্যায় শাসন বা মুলকান আদন বা মুলকুন আদুদুন করা এটা আলোচনা করি তাহলে এটা হচ্ছে বনুমাইয়া আব্বাসী ফাতিম ওসমানী শাসকদের শাসনকাল তাদের খেলাফত যেটা কি খেলাফত বলা হয় কিন্তু সেটা খেলাফত আলা আলাহাজিনা বরং হাদিসের পরিভাষায় যদি বলা হয় সেটা মুলকে কেন না তাদের শাসনকালে অনেক অন্যায় কি ছিল অনেক জুলুম বিস্তৃত ছিল যদিও তথাপিও সেটা ছিল কি অনেক উন্নত বর্তমান অন্য অবস্থার চেয়ে কি ছিল অনেক উন্নত এবং আলিমগুন বলেন যে ১৯২৪ সালে উসমানী সাম্রাজ্যের পতনের পর রাসুল্লাহ সালিস্লাম অন্যয় শাসন মূলকে আ বলেস্থাটা কি জালিমের শাসনটা বলি তাহলে আমরা যে অবস্থার মধ্যে আসছি বর্তমান আছি সেটা হলো কি মুলকে জাবরিয়া এক রেওয়ায়তের মধ্যে আসছে কাদের তাহ যা দুর্বল কিন্তু কি হিসেবে যেহেতু কাদের শাসন তাহলে অবস্থা বর্তমান যেটা আমরা আছি কারণ এখানে আল্লাহর বিধান দ্বারা কি করা হচ্ছে না রাষ্ট্রগুলো পরিচালনা করা হচ্ছে না মুসলমানদেরকে পরিচালনা করা হচ্ছে কাফের কাফের ইহুদি খ্রিস্টান নাস্তিক ওদের বিধান দ্বারা মুসলিমদেরকে কি করা হচ্ছে যাই হোক আহ খেলাফতের বা অসমানী শাসন ব্যবস্থার পতনের পর থেকে আমরা ছিলাম মুলকে জাবরিয়ার মধ্যে আমরা এই অবস্থার মধ্যে অতিবাহিত হয়েছিলাম কাদের দখলে অথবা কাফের শাসন দ্বারা কাফেরদের দালালদেরকে দখলে রয়েছে এই একটা কঠিন মার হালা তাহলে আহমদুল্ল আফগানিস্তানে জিহাদ উদিত হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ উন্মুত আবার নতুন ভাবে কি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 দেখা যায় আলহামদুলিল্লাহ বিশ্বের অনেকগুলো ভূখণ্ডেই কি করে চলতেছিল জিহাদ চলতেছিল আপনি যদি এ পাশে দেখেন আফগানিস্তানে আপনি যদি দেখেন কোথায় পাকিস্তানের মধ্যে এখানে ও যদি আমরা দেখি আরব কান্ট্রিগুলোর মধ্যে দেখি আহ মধ্যে জিহাদ চলতেছিল এপাশে সিরিয়ার মধ্যে তারপর ইরাকের মধ্যে লিবিয়ার মধ্যে আফ্রিকার মধ্যে যদি দেখি লিবিয়ার মধ্যে সোমালিয়ার মধ্যে আলজেরিয়ার মধ্যে তারপর এরকম আর কি পুরো বিশ্বব্যাপী আলহামদুলিল্লাহ জিহাদ কি ছিল ছড়িয়েছিল এবং আশা করা ছিল যে ইনশাল্লাহ ফেলে আসবে পুরো মুসলিম ভূখণ্ড মুক্ত করে উন্মত কি করবে আবার খেলাফত যুগে ফিরে আসবে যেটা কিন্তু এই একটা অবস্থায় চোদ্দশো পঁয়ত্রিশ সিজির প্রথম রমজান দুই হাজার খ্রিস্টাব্দের উনত্রিশে জুন ইরাকের মুজাহিদিনরা ইরাক এবং সিরিয়া নিয়ে তারা খেলাফত ঘোষণা করলেন তাদের মুখপাত্র আবু মোহাম্মদ আদনানির قالت هي الا घोषणा হলো তিনি বললেন ان نبي المسلمينا صار واجبا على جميع المسلمين مبايعه ونصره الخليفة ابراهيم حفظه الله وتبطل شرعيه جميع الإمارات والجماعات والبلايات والتنظيمات التي يتمدد إليها سلطانه ويصلها جند তিনি বললেন অনুব মুসলিমিমদের সকল তনজিম সকল জমাৎ দল সকল এমারার বৈধতা বাতিল হয়ে গেছে যেখানেই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 এই ঘোষণা তাদের পক্ষ থেকে আসলো এখন প্রশ্ন হলো এটা কি সেই খেলাফত বা এই খেলাফত কি খেলাফত আলা মিনহাজে নবুয়া এটা এখন প্রশ্নটা দাঁড়ালো এটাই কি রাসুল উল্লাহ সাল্লাহসাল্লাম কর্তৃক সেই শেখলাফত আলা মিনহাজে নবুয়া তাগুৎ শাসনের পর যে খেলাফত আলম নিনহাজে নবুয়া ফিরে আসার কথা ছিল এর উত্তরে আমরা বলছি আল্লাহ তাল্লাহর উপর ভরসা রেখে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 উল্লেখ করি প্রথম কারণ প্রথম দলীয় যে তাদের খেলাফত নয় বৈধ খেলাফত নয় তাহলে যদি হতে হয় তিন পদ্ধতিতে কোনো এক পদ্ধতিতে হতে হবে এক নম্বর হচ্ছে দুই নম্বর সুরা তিন নম্বর হচ্ছে যেহেতু এতদিন খেলাফত ছিল না সুতরাং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 मत अनेक खलिफा निर्वाचन करा कि देखी একটি বৈধ পদ্ধতি খিলাফত নবুয়ার ইতিয়ার তাকে ইতিয়ার কে করলেন নির্বাচন কে করলেন হালুল আক্তা কি তাকে নির্বাচন করেছেন আমরা স্পষ্ট ভাবে জানি छ व्यक्ति जान के दायित्व नियोजित कर আমির একটা গ্রুপ দল অনেক ব্যক্তি যারা অপরিচিত উম্মত তাদেরকে কি করে না চিনা এখন কিন্তু এটাও স্পষ্ট না কোনদিরা কি করলো আবু বকুরাল বাগদি দিকে খলিফা নির্বাচন করেছেন তাদের নাম জানা নেই তাদের পরিচয় জানা নেই তারা কারা ক্ষেত্রে তাদের কোরবানিটা কি কেউ কিছু ব্যক্তি খলিফা নির্বাচন করেছেন এবং তারা এমন কিছু ব্যক্তি পুরো উম্মতের নেতৃত্ব দিবে কিভাবে ইরাক ও সামের মুজাহিদিন যারা আছেন ওলামা যারা আছেন তারাও তাদেরকে কি করেন না চেনা না এমন আহলুল হাল্লেও লাগতি তাদেরকে যে খলিফা আহলুল হাল্লে লাগতি কারা যারা খলিফা নির্বাচন করেছেন তাদের মধ্য থেকে একজন গ্রহণযোগ্য উম্মতের আলেম নেই যাকে যিনি পূর্ব থেকে পরিচিত পরবর্তীতে মাঝারি বা নিজ পর্যায়ের কিছু আলেম কি করছেন বায়াদ দিচ্ছেন নিজ পর্যায়ের কিছু আলেম কিন্তু খলিফা নির্বাচনের ক্ষেত্রে একজন গ্রহণযোগ্য আলেমকে তারা এখন পর্যন্ত কি করতে পারেনি মানে খলিফা নির্বাচনে আসেনি নি অন্য কোন জামাত যে ইরাক এবং সিরিয়ায় যে অন্যান্য মুজাহিদিন গ্রুপরা রয়েছে তারাও তো কি করেননি আসেনি নিজেদের গ্রুপ হ্যাঁ আহলুর সাউকা উহের কারা যদি আহলুল সাউকা আমরা বলি তাহলে এই লিস্টে আসতে পারে শেখ হাফিজ মুল্লাহ বাহাম্মদ যারা তখন ছিলেন আবু জুবাই রাহিমহল্লা এরকম টিটিপি পাকিস্তানের প্রধান আল প্রধান ইয়ামান আল সোমালিয়ার মালির মুজাহিদিনরা লিবিয়ার মুজাহিদিনরা উম্মতের মধ্যে যাদের মধ্যে আহলুল হালিগুলো এবং যদি বলা হয় শেখ আবু মোহাম্মদ মকদিসি শেখ সোলেমান শেখ আবু কতাদিস্তিনি শেখ আবদুল্লাহিনী उका हिसाब जर, से तो निजे की निर्वाचन करल खे कारण तरह प्रधान केलिफा हलन के निजे अनुसारी ताकि खलिफा सूतरा कि खिलाफत होते तीन मत चतुर्थ एक मत आ शाफी अजहबर जो मत राजे मध्य सम्भव तरह सम्भव ना एकत्रित हवा सम्भव मैं खिलाफ उद्देश्य होहलुल हल्ली एकत्रित हवा ना हवाने मूल उद्देश्य छात्रा এর মূল উদ্দেশ্য হলো আহলুল হাল্লি ও আকদির সম্মতি মূল উদ্দেশ্যটা কি আহুল হালি ও সম্মতি তাদের খেলাফতকে তো আহলুল হাল্লি ও হতে নিরাপত্তার কারণে কি করতে পারেন নাই আশেপাশে তারা ওখানে যেতে পারেননি কিন্তু সকলেই কি সম্মতি দিয়েছে না সকলে অসম্মতি জানিয়েছে এবং তাদের খেলাফতটা কি মুসলিমদের সাথে মাস করে হয়েছে নাকি তাদের গ্রুপের খেলাফত এটা খেলাফাতুল উম্মা হয় না খেলাফাতুল দাউলা হতে পারে খেলাফাতুল এরাক হতে পারে কিন্তু খেলাফাতুল উম্মা না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 हु एक्ति बे अपनी मृत्यु बरण करमु भेहत प्रदान करमर अदून रेगे गिलेलें इन्नी इनशाला इनशाला निश्चय सन्दा बल्ले की এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আমি সন্ধ্যাবেলা দাঁড়িয়ে খুববার মধ্যে বলতেছিলেন মসজিদ অত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 যে কেউ দায়িত্বশীল বনে যাবে মুসলিমদের সাথে মাসওয়ারা করা ব্যতীত অনুকাহ তোমরা তার গরদানকে কি করে দাও বিখণ্ডিত করে দাও কাতু ই খন্ড নম্বর তিন বৃষ্ঠা দুশো তেষট্টি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 নম্বের নয় শতষট্টি সানসহী আমরা বুঝতে পারলাম করে জন্যই অমর রাধি আল্লাহ আনহু মৃত্যুর পূর্বে তারপর কে খলিফা হবে ছয় জনে একটা নির্বাচন করে গেছিলেন সুরা নির্বাচন করে গেছিলেন যার মাধ্যমে খলিফা কি করবেন নির্ধারণ হবে এমনি জারির তবের রহস্য বলেন এই ছয় জনের পরামর্শক্রমে আব্দুর রহমান দেওয়ার কি করা হয় ছয় জনের মধ্যে আব্দুর রহমান বিন আউফ রাহনু কে খলিফা হবেন সেটা কে নির্ধারণ করবেন তিনি বর্ণনা করেন্লাহালাম কয়জনকে দেওয়া হয়েছে ছয়জনকে ছয়জন যাকে নির্ধারণ করবে তাকে ছয় জনে আবার দায়িত্ব দিয়েছেন কাকে আব্দুর রহমান বিন আউফ রাহুকে আব্দুর রহমান বিন আউফরু কি করতেছেন তিনি তার করতে সাথে কি করতেছিলেন সাক্ষাৎ করতেছিলেন এবং মদিনার মধ্যে যারা অন্যান্য রয়েছেন উমারাউল আজনাত সেনাবাহিনীর যারা কি রয়েছেন কমান্ডার রয়েছেন প্রধান রয়েছেন ও আশরাফিন এবং সম্ভ্রান্ত ব্যক্তি ঈশা তাদের সাথে কি করতেছেন কি করো বেয়াত দিও তারিখ তবাহের মধ্যে কে বর্ণা করতেছেন ইমাম তো রতপর যেদিন বায়াত অনুষ্ঠিত হবে সকল তিনি বলতেছেন কহে মানুষ সকল আমি এবং ব্যতীত অন্য কারো ব্যাপারে তোমাদের মত প্রকাশ করতে দেখি নেই তাহলে আব্দুর রহমান বিন আউফ রাহানিফা সুরার মাধ্যমে যেটা নির্বাচন হচ্ছে কিভাবে করেছে। সমান রাহনুর পর ওসমান রাহনুর খিলাফত যেভাবে অনুষ্ঠিত হয় নাহাদ আব্দুর রহমান কি করতেছিলেন মুসলিমদের সাথে মাস করতেছিলেন কার ব্যাপারে আলী এবং রহসমান রাহু আনহুমার ব্যাপারে এবং সকল মুসলিমদের রায়কে একসাথে আস্তা আতা আল্লাহ আল্লাহ দুজন দুজন করে ফুরাদা এক এক করে মুজতামিয়া সকলে একসাথে এমন কি হাতা খাল্লা সাইল্লাহিনা পর্দার আল্লাহ মহিলাদেরকে তিনি কি করেছেন জিজ্ঞাসা করেছেন পূর্বের খলিফা কি করেছিলেন আদেশ দিয়ে রয়েছেন যে মুসলিমদের সাথে মাস করে কি করবানা খলিফা নির্বাচন করবানা কেউ যদি নির্বাচিত হয় তার গরদান কি করে দাও হাই হা হাই হাত কোথায়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 সেটা হচ্ছে প্রথম কারণটি যথেষ্ট তারপর যদি আমরা যারা খলিফা নির্বাচন করেছেন তাদের মধ্যে আহলুল হাল্লিআ আকদি রয়েছে জানা নেই যদি ধরে নিলাম যে আহুল হালুয়াল আকদি জানি আমরা নেই কারণ আহলুল হাল্লিও আকদি কারণ অপরিচিত অনুভূতি চিনে তারপর যদি তাদের কথা অনুযায়ী যেহেতু তাদের ইরাকে কি রয়েছে প্রব রয়েছে আসলে মূল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 الشيخ الإسلام ابن التيمية رحمه الله أبو بكر رضي الله عنه يرى خلافة تر لو قدرا جدد هريني أهوه أن عمر وطائفة معه بايعوه يعني أبا بكر وامتنع سائر الصحابة عن البعية لم يصير إماما بذلك وإنما صار إماما بمبايعة جمهور الصحابة الذين هم أهل القدرة والشوكة من حاج السنة پرتون خاندر ধরে হয় যদি এবং তার সাথে অন্ন সকল সাহাবি অন্ন সকল সাহাবি বায়াত দেয়া থেকে বিরত থাকলেন লামসির ইমামিকা এর ফলেও আবু পারবেন না আবু বকরদ্ তাকে যদি অমর সহ একদল সাহাবি কি করেন তথাপি অন্য সাহাবিরা যদি কি থাকেন দেয়া থেকে বিরত থাকেন বিবেচিতা খলিফা খলিফা নির্বাচিত হয়েছেন নির্ধারিত হয়েছেন জমুর সাহাবাদের বায়াতের মাধ্যমে যখন জমুর সাহাবা বায়াত দিয়েছে তখনই তিনি খলিফা হিসেবে কি হয়েছেন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 ما كان في القوم او كدبيعه من عثمان كانت باجماعهم جেরা যারা যারা খলিফা হয়েছিল তার মধ্যে থেকে সবচেয়ে অধিকতর বিরো বায়াত হয়েছে কার বায়াত ওসমান الله عنه বায়াত কানা باذنهم তার বায়াতটা হয়েছে সকলের ইজমা অনুসারে فلم ما باعه ابن تیمাহ صار دوش... اماما যখন তার শক্তিধর এবং ক্ষমতা ধর তখনই তিনি কি হয়েছেন খলিফা হয়েছেন আব্দুর রহমানু বায়াত দিলেন কিন্তু আলী রাহু বায়াত দিলেন না এবং অন্ন কারা ওই সমস্ত সাহাবি যারা আহলি খিফা হতে পারবেন না যতক্ষণ না জমুর কি করে বায়াত প্রদান করে যদি আবু বকর রাজি আল্লাহ ওসমান রাজি আল্লাহ আনহুর ক্ষেত্রে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 ভাগ হয়ে গেছে তিনি আরো বলেন ইমাম গজালি রহমল ও মেদারু জমিয়াই তাকেও মো আর ক্ষমতা কখনই কি হবে না নির্ধারিত হবে না ইমা ফুল আখতারিনিক প্রত্যেক জমানার গ্রহণযোগ্য অধিকাংশ ব্যক্তি যদি কি না করে একমত পোষণ না করে নির্বাচন হয়ে যাবে হ্যাঁ তিনি এটা বলছেন কিন্তু শর্ত হলো কেউ কি না যাওয়া কিন্তু বাকি যারা হালুর হাল্লি ওলাগিয়েছে তারা কি করা যাবে না ডিম করা যাবে না প্রথম কয়েকজন দিল পরে সকালে কি করলো রক্ষমত পোষণ করলো কিন্তু জমহুর যদি কি করে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 কার আ'দালাত কি করতে হবে ঠিক থাকতে হবে মুজমা আলাই সর্বসম্মতিক্রমে সকলে ঐক্যমতে যাকে খলিফা বানানো হচ্ছে তার জন্য শর্ত হলো তার কি হতে হবে আদালত ঠিক থাকতে হবে তার মধ্যে কি থাকা যাবে না ফিস থাকা যাবে না আল্লাহ জাসসাস রাহিমাল্লাহ বলেন আল্লাহ তালার আয়াত ওয়া লা ইয়ানাল ওয়াহিদি যালিমিন যালিম রামার ওয়াদা প্রাপ্ত হবে না এতের ব্যাখ্যায় আল্লামা জাসসাস Hanafi আলেম ফকিহ উনি বলেন ফাতাবা বিদালালাতি হাদিল আয়াতী যদি কোন ব্যক্তি নিজেই নিজেকে খলিফার স্থানে আধিষ্ঠিত করে যে ফাসেক তাহলে মানুষদের উপর আবশ্যক হবে না তার আনুগত্য করা এবং তার করা তার অনুসরণ করা ইমাম কুর্তুবী রাহেমা বলেন নির্ধারিত সুতরাং আমরা বুঝলাম যদি কোনো ব্যক্তির আদালত কি হয়ে যায় নষ্ট হয়ে যায় তার খলিফা সে খলিফা হওয়ার কি হয় হারায় যোগ্যতা হারায় অনেকগুলো কারণে আবু বকর আল আদালত কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তার আদালত ंग कर मुस्लिम रक्त प्रवाहित करट्ट भाव प्रमाणित इनशाल सामने कीकाट्ट भाव प्रमाण करब जो बागदादी क्यों आदालत ठीक नहीं तर अपराधग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 এবং বাগদাদি কোরাইশি আব্দুল জুবাই খিলাফত বিলায়া খিলাফত প্রতিষ্ঠার সময় ইত্যাদি গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহের আলোচনা আমাদের সাথেই থাকবে I love you.